স্মিলহ মির উল্ধিল বসে অনবমনি ওসুবহ নিয়ম অনমিনল تاب الله دستور و خير الخلق اسوتنا بسنته جلا نوري لهدي الحق ارشدنا تاب الله دستور و خير الخلق اسوتنا بسنته جلا لهدي الحق ارشدنا كتاب الله دستوري مخيب الخلق اسوتنا بسنته الجنانوري ليهدي الحق ارشدنا لازمتم حافظن القران فاذكروا الله يا سيدنا عرفنا اخوة صحبتنا السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلین نبینا محمد وعلى آله وصحبه اجمعین اما بعد فقد قال المعلف رحمه الله تعالی وقد دخل في هذه الجملة ما وصف الله به نفسه في صورة الاخلاص التي تعدل ثلث القرآن حيث يقول قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد ওমা ওসহবফি আজম আয়তনফি কিত্লক ولا উল্নৌম লমাফুলফমন وهو العلي العظيم মোহনাল সমস্ত প্রশংসা জ্লামিন তা নাম গোন কাজে তার ইবাদত বন্দী সবকিছু তো শরিক যার কোন শরিক নেই অংশীদার নেই সাল্লাতামের প্রতি আল্লাহ রবুল্লা আলমিন পরে সবচেয়ে জ্ঞান রাখতেন আমাদের দর্শের বিষয়বস্তু আকিদাওয়া সে থেকে তৃতীয় পর্ব আল্লাহ রব্বুল আলমিনের নাম এবং গুণাবলীর দলিল প্রমাণ কোরআন করিম থেকে তাই ভাষ্যকার বলছেন আল কিসমুল আউ্বাল প্রথম অংশ হচ্ছে বা প্রথম অধ্যায় হচ্ছে আল ইস্তেদলাল আলা ইসবাতে আসমা ইল্লাহ ওয়াসেফা তেহিম আল কোরআনিল করিম আল্লাহাবুল আলমিনের সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সুন্দর সুন্দর গোনাবলী রয়েছে সেগুলির প্রমাণের দলিল প্রমাণ সেগুলির প্রমাণ বা দলিল করানী করিম ঠিক। প্রথম যে বিষয়টি আসবে যে আল্লাহ রব্বুল আলমিনের যে সব গুণাবলী রয়েছে সেগুলি ইতিবাচক করেছে আর নেতিবাচক করেছে। মানে আল্লাহ রব্বুল আলমিনের যেগুলি সুন্দর গুণ হতে পারে সেগুলি ইতিবাচক হ্যাঁ আছে এগুলো। আর যেগুলি আল্লাহ রাব্বুল আলম সম্পর্কে বললে ত্রুটি হয় ঘাটতি হয় दुर्बलता प्रकाश पाई से मुक्त अर्थात हमीबाचक गुणी नहीं गुणगुली जेमन सृष्टि दिए गत सप्ताह बुझिए प्रत्येक इतिबाचक गुण आज किचक गुण आज दूरकम गुण जो लोकट्रिपूर्ण लोक और जो इतिबाचक गुण थे नुण ना थके खराब लोक অথবা নেতিবাচক গুণ তো আছে কিন্তু ইতিবাচক নাই তাহলে সেও খারাপ লোক কেমন করে ইতিবাচক গুণ মানে ভালো দিকগুলি ঠিক না যেমন আখনি নম্রভাষী হ্যাঁ ধৈর্যশীল হ্যাঁ ভালো মানুষ হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এগুলি হচ্ছে ইতিবাচক হ্যাঁ আছে এগুলি থাকলে মানুষ প্রশংসা পায় তাই না সে লোকটি ভালো আপনার নেতিবাচক গুণ হইতে হবে যে আপনার মধ্যে রাগ নেই আপনার ভিতরটা খারাপ নয় আপনার মধ্যে হিংসা বিদ্বেষ নেই আপনি একজন বীরপুরুষ মানুষ আপনার মধ্যে কাপুরু সোতা নেই কাপুরু নেই নেই করে যেগুলো খারাপ দিকে নেই এর নেতিবাচক গুণ যদি থাকে আর ইতিবাচক থাকে পজিটিভও আছে আর নেগেটিভ আছে তাহলে আপনি ভালো মানুষ তাই না কিন্তু শুধু নেগেটিভ আছে মানে আপনার মধ্যে এই নেই এই নেই এই নেই এই নেই খারাপ দিকগুলো নেই ভালো দিক ভালো দিক পজিটিভ নেই তাহলে তো ভালো হইতে পারছেন না ঠিক না একজন চরিত্রবান হওয়ার জন্য কি লাগবে বা একজন মানুষের মতো মানুষ হওয়ার জন্য এটি বাচক ভালো গুনগরই লাগবে আর খারাপ গুণ থেকে মুক্ত হওয়া লাগবে সহজ মাসে আপনার মধ্যে ভালো দিক আছে কিন্তু খারাপ দিক থেকে বাঁচান না ভালো দিক আছে যেমন আপনার আঁকি ঠিক এই দিয়ে বুঝে এখন আপনার নামাজ আছে আপনি মার্শাল্লা রোজাদার রোজা রাখেন হ্যাঁ জাকাত দেন দান খাই করেন কিন্তু নেতিবাচক নেই নেতিবাচক নেই মানে আপনার খারাপ গোলগুতি বাস্তে হবে তাই না খারাপ দোষগুলো থেকে বাস্তে হবে সেগুলো তো না ফিল্ম দেখে পিথা কথা বলে অধা খেলাফি করে টাকা পয়সার ধার নিয়ে হাতভারি হাতভারি করে খারাপ তাইলে তাহলে কি ভালো হইতে পারবেন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 যেগুলোকে কি করা হয়েছে সাব্যস্ত করা হয়েছে আর রয়েছে নেতিবাচক রয়েছে যেগুলি আল্লাহর জন্য সমীচীন নয় জন্য উপযুক্ত আল্লাহ মুক্ত নয় সেগুলি মুক্তি রয়েছে এবং নেতিবাচক রয়েছে এ দুটো দিয়ে শুরু করি এ সম্পর্কে অনেক কথাই রয়েছে বলছেন তাই ভাষ্যকার যে কোরআন করিম থেকে আল্লাহ রব্বুল আলমের নাম এবং গোনাবলির প্রমাণের ওপর দলিল তার মধ্যে প্রথম বলছেন আলজমাত একত্রিত হয়েছে এই মর্মে শেখ হলিসম রহমত এখন উক্তিগুলি তিনি তার কিতাবের এবারত বলছি ওয়াকাদুমুল্লাহ এই বিষয়ে অন্তর্ভুক্ত হচ্ছে সব বিষয়গুলি এ সম্পর্কে আলমী নিজের সম্পর্কে বর্ণনা করেছেন সুরা ইখলাসে এরি অন্তর্ভুক্ত হচ্ছে ওইসব গুণাবলী যা রব্বুল আলমীন বর্ণনা করেছেন কিসে সুরা ইখলাসে তার সম্পর্কে নিজ সম্পর্কে যেই সুরা এখলাস কোরআনের কোন দিক থেকে সুরা এখলাস কে ষোলসুল কোরআন কোরআনের এক তৃতীয় অংশ বলা হয়েছে সেটা ইনশাল্লাহ ব্যাখ্যা করে বোঝাবো দুটো দিক বলা হয়েছে ওর মধ্যে প্রসিদ্ধ সংক্ষেপে বলছেন যে হে নবী হে রসুল বলে দাও বা বলো তাই না যখন আল্লাহ রবী বলছেন বলা হচ্ছে কুল বলে দাও কাকে বলা হচ্ছে নবিশালামকে তাহলে নবিসাল্লামকে যখন বলা হচ্ছে তাহলে কোনো অন্য মানুষের কথা নয় কোরআন ক্রিম তাহলে কোনো মানুষের কথা নাই অন্য কোনো মানুষের কথা নয় এমনকি রসুর উল্লাহ কথাও নয় কেউ যদি কোরআন কোরআনটা হচ্ছে নবীর কথা হ্যাঁ বা নবীর রচিত তাহলে সে মিথ্যুক কারণ যদি তাই হইত তাহলে কুল বলা হইতো না অযৌক্তিক কথা আপনার নিজের কথা আর কুল বলবেন বলো নাকি তা রাস কথা হলে তো কুল বলা হইতো না তাহলে কুল যখন বলে সম্বোধন করা হচ্ছে তাহলে বুঝা গেল যে এই কথাগুলি সম্বোধন করা হচ্ছে নবী সাল্লামকে হ্যাঁ মহান আল্লাহ বলছেন হে নবী বলে দাও হো আল্লাহ আহাদ তিনি আল্লাহ এক ও একক তিনি আল্লাহ এক ও একক ইতিবাচক না ইতিবাচক হ্যাঁ ইতিবাচক আল্লাহ এক হ্যাঁ আল্লাহুসামাদ আল্লাহ অমোখাপেক্ষী পক্ষান্তরে সবকিছু তার মুখাপেক্ষী সামাদের এত ব্যাপক অর্থ আছে যে বাংলা এতটুকু কথা না বললে আর অর্থই হয় না যদি এর চাইতে আহ আরো বেশ কিছু অর্থ করা হয়েছে কিন্তু এই অর্থটা একটা অর্থ আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত সৃষ্টি জগৎ সবকিছুই মুখাপেক্ষী এবং তিনি সবকিছু হতে অমোখাপেক্ষি স্রেক্ষী মহত আল্লাহমাদ এটা হচ্ছে ইতিবাচক তাই না আল্লাহ রাব্বুল আলমিন কারো মুখাপেক্ষী নন আর সবকিছু তার মুখাপেক্ষী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 যেমন খ্রিস্টানরা বলছে যে ঈসা সালাম আল্লাহর পুত্র ঈসা আল্লাহর পুত্র হয়তো আল্লাহ আবু ইসা ঈসার পিতা হ্যাঁ ঈসার বাপ জি তারা তাদের এই ধর্মে মিথ্যাবাদী ওয়ালামিউলদ আর তিনি কারো হ্যাঁ সন্তান বা কারো পক্ষ থেকে জন্ম নেননি ওলাম ইউল নেতিবাচক নেতিবাচক দুটো হলো তৃতীয় নেতিবাচক ওয়ালাময়কুল্লাহ কোফুয়া নাহাত তার কহন কেউ সমকক্ষ বা সমতুল্য নয়ালামু তার কেউ নেই কফু কফু মানে সমান হ তাঁর কেউ সমান্যে সমকক্ষ সমতুল্য নেই এই ছিল সুরা এখালাসের সংক্ষিপ্ত না করে যে সেটা হচ্ছে আল্লাহাবলী বর্ণনা করা হয়েছে আল্লাহ আহাদ আল্লাহ নেতিবাচক আলম আলমক পাঁচটি যেন এখানে গুন বর্ণনা করা হয়েছে আচ্ছা এই সুরাকে নবী করিম সাল্লাহ হাদিসে কোরআনের তৃতীয় অংশ বলা হয়েছে তাই না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 মুসলিমের রমজান মাসে কোরআন পড়ে তো রমজান মাস যদি তার এটাই তৈরিকা থাকে যে শুধু সুরে একলাস তিনবার করে একতম সুরা একলাশ তিনবার পড়লো এক খতমের স্বভাব আর গোটা কোরআন ওটাই চর্চা করলো পড়লো না স্বভাব পেয়ে গেল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 যেভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের তারা পড়ায় একশোই নাই গুণাগার যে পড়ে সেভাবে পড়ায় তারাও গুণাগার তাতে গোনাতে লাগে। সামান্য কিভাবে কেউ পাঁচ মিনিট ও মেহনত করলো না তিন মিনিট তিন মিনিটও লাগলো না তাকে তিনবার কয়েক পড়তে আর কেউ কয়েক ঘন্টা দিন শেষ করতে পারবে না তিরিশবার এক সমান বিষয়টি যুক্তি যুক্তিসঙ্গত নয় তবে কারো ক্ষেত্রে সেটা প্রযোজ্য হতে পারে কখনো কখনো প্রযোজ্য হতে পারে এই অর্থ যদি নাওয়া যায় সব সময় নয়ানি পড়বেন এক লাস পড়বে না আর তিরিশ পার্স হবে এটা হতে পারে না তবে কখনো ব্যস্ততার জীবন হ্যাঁ আমি পড়ার সুযোগই পাচ্ছি না এই ঈশ্বর গুরুত্বপূর্ণ সূত্র আল্লাহর কাছে আশা নিয়ে পড়ি মাঝে মধ্যে বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে বিভিন্ন ক্ষেত্রে একজন নেও মুসলিম একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধা সারা জীবন পড়াশু হয়নি তার বাপ মা পড়ায়নি বার্ধক্য কোরআনে কিছু জানে সুরে জানে আল্লাহর কাছে সে নাকি আশা রাখে তার ক্ষেত্রে যদি বলেন ওই জন্য বলেন ব্যক্তি এবং অবস্থা বিশেষ ব্যক্তির ক্ষেত্রে বিশেষ অবস্থার ক্ষেত্রে এই অর্থ নেওয়া যেতে পারে কিন্তু আমি নয় যে আপনারা সকলে তিনবার করে কুল আল্লাহ পড়বেন আর আমি তিরিশ পারা কোরআন পড়বো আমার সামনে কি হ্যাঁ হইতে পারেন নবিসাম একথা বলেননি যে ফিল আজরে আল্লাহ আহাদ সুরাতুল্লাহ তাহলে ষোলো সাল কোরআন ফিল আজরে বলেছেন এটা অল আমাদের একটা ভাষ্য তারপরেও সেটা একবার ওড়িয়ে দেওয়া যায় না ব্যক্তি অবস্থা আর ক্ষেত্রে ঠিক এবং সেটা যায় না সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা একমত সেটা হচ্ছে বিষয়বস্তুর দিক দিয়ে সেটা হচ্ছে বিষয়বস্তুর দিক দিয়ে কোরআনকারিমের গোটাটাই যদি স্টাডি করেন তো দেখেন কোরআনকারিমের তিন রকমের বিষয়বস্তু রয়েছে এই কথাই বলেছেন এখানকার আল্লাহ তার নাম গোনাবলিতে এক আল্লাহ রব তার কাজে রবাতে এক আল্লাহ তার এবাদত বন্দিগিতে এক আল্লাহ রব আলিনের যে আদেশ নিষেধ একমাত্র আল্লাহর চরি আল্লাহাম সৃষ্টিকর্তা একমাত্র তিনি দ্বিতীয় আলোচনা আছে বলি কাহিনী এই তৌহিদ শিখার জন্য এবং তৌহিদবাদীর উত্তম পরিণাম আল্লাহ যুগাযোগ করেছেন আর যা তৌহ কাহিনী কাশাস কোরআন বহু ঘটনা বলি রয়েছে বহু জাতির আর আরেকটা দিক রয়েছে বিধিবিধান হুকুম হাকাম হালাল হারাম জায়েজ ব্যবসা জায়েজ আর সুদ হারাম রিবা আহাম হুকুম হাকামত আছে আছে সালাত সলাত আছে হুকুম হাক জাকাতমরা হেজাব পর্দা হ্যাঁ হালাল হারাম জায়েজ নাজিজ বহু বিষয় রয়েছে বিধি হ্যাঁ কি বর্ণনা করা হয়নি সুরাই র একটি হাদিস রয়েছে এক সাহাবি থাকবো ওই আদি সে শোনায় আবু সাহেদ রাজি আল্লাহ আল্লাহর থেকে বর্ণিত বলছেন আনা রাজনা স্বামী রাজনী একরা একজন মানুষ আর একজন মানুষের কাছ থেকে শুনলো মানে এক সাহাবি আর এক তারপরে শেষখানে যখন সকাল হলো যা এলি সালামিম সাল্লামের কাছে আসলো ফাজাকার আল্লাহ এই ঘটনা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 মনে করলো যে কি শুধু ঠিক না ভাববে যে ভুল হয়ে গেছে প্রথম প্রথম রাখা তো কুলু আল্লাহ আর দ্বিতীয় রাখাতে ও আল্লাহ আজকালকার মুসলিম জনগণ মনে করবে যে ভুল করেছে অথচ জায়েজ। কিন্তু মুসলিম জনগণ আজকাল দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সমালোচনা মন্তব্য শুরু করে দিবে হ্যাঁ যদি সামনে নাও বলে মসজিদে বেরিয়ে শুরু করে দিবে মসজিদে শুরু হয়ে যাবে এই লোক ওই রকমের সমান তিন ভাগের এক ভাগের সমান তৃতীয় অংশের সমান ষোল সাল কোরআন এক তৃতীয় অংশের সমান এম্লা বলছেন তা দিল ষোলো সাল কোরআন এই সুরাতে যেটা দেখাতে চেয়েছেন সেটা একটু আগে বলে দিলাম কি দেখাতে চেয়েছেন লেখক আল্লাহাবুল আলমিনের ইতিবাচক গুণ আছে হ্যাঁ আছে আর নাও আছে যে আর নেতিবাচক গুণ হচ্ছে আল্লাহ মানে একটি কলাম এটি প্রসিদ্ধ অর্থ আর মানে কিন্তু আরেকটি অর্থ করা হয়েছে সেটা এখানে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যিনি তার মালিকানাই এবং তার মর্যাদায় তার মহত্বে পূর্ণতা লাভ করেছেন বা পূর্ণ আল্লাহ রাবুল আলমিন তার মালিকানাই পূর্ণ পরিপূর্ণ তার সম্মানে ইজ্জতে পূর্ণ তার যে বড়ত্বতে মালিকানাই একেবারে পূর্ণ না কোনো দিকে যদি দেখা যায় খুব শক্তিশালী আর দিকে দুর্বল তাই না কারো কাছে শক্তিশালী হইলে আর কারো কাছে গিয়ে হার মানতে হচ্ছে হাত ছাড়া তলাশ করে পাচ্ছে না হ্যাঁ কিন্তু রাবুল আলমিন জি ওমাফা নী আজমে আয়াতি ফি আর বর্ণনা করেছেন তার একটি হচ্ছে মহান সুরা আর একটি হচ্ছে মহান আয়াত মহান সুরা কি জানেন কোরআন এ মর মেহাদিস আছে কি বলা হয়েছে আজ কোরআনের মহান মহান মানে এর দিক থেকে বড় না হ্যাঁ আয়াতের সংখ্যার দিক থেকে বড় বা বাক্যের দিক দিয়ে বড় তার ফজিলতের দিক থেকে দিক থেকে অর্থের দিক থেকে জি ইত্যাদি মর্যাদার দিক থেকে সুরা ফাতেহা হচ্ছে সবচেয়ে মহান সুরা আর আয়াতের দিক থেকে সবচেয়ে মহান আয়াত হচ্ছে এমন আয়াত যে আয়াতে কুরসির আলোচনা এসছে রব আলিন মহান আল্লাহ কুরসির আলোচনা এসছে ঠিক ওই রকমই সুরাই বাকারা সুরা বাকারা কেন বলা হয় যে সুরাই গাভী বাকি সুরা নেশা কে নেশা কেন বলা হয় জৈসুরাই নারীদের মাসাইল বর্ণনা করা হয়েছে মায়েদা সুরা মায়েদা মায়েদা কেন বলা হয় জৈসুরাই দস্তর খান মায়েদার ঘটনা বর্ণনা করা হয়েছে এইভাবে সে আয়াতটি হচ্ছে মহান মাবুদ নেই কোনো সত্য উপাস্য নেই রয়েছে আরবি গ্রামারে তার ইসম হচ্ছে এলাহ যখন ইসম হবে তো তার একটা খবর লাগবে আর বিগ্রাম তাদের জন্য আর বাতিল মাহুদ অনেক আছে এখানে খবর হচ্ছে হাক বা ওই রকম আল্লাহ বেহাকিন এল্লাহ তিনি ছাড়া আর কোন সত্য নেই যে আল্লাহর কথা এখানে বর্ণনা করা হচ্ছে আলহ ইহু আল হাইয়ুম যিনি আলহাই আলহাই মানে সবসময় তিনি আছেন সব সময় থাকবেন আল কাইয়ুম যিনি যিনি নিজে প্রতিষ্ঠিত এবং অন্যকে কে প্রতিষ্ঠিত রাখেন শুধু কাইয় মানে নিজে প্রতিষ্ঠিত না অন্যকে ধারণ করে রাখেন আল্লাহ যদি সবকিছু ধ্বংস হয়ে যাবে আসমান এবং জমিনের ধারণকারী আল্লাহলা আল্লাহ আকাশ সমূহ এবং জমিনকে ধরে রেখেছেন ধ্বংস হওয়া থেকে জি যখন বুঝে নিয়েছেন ইতিবাচক আর নেতিবাচক তিনি ছাড়া কোন সত্য উপাস্য নেই তিনি একমাত্র সত্য উপাস্য ইতিবাচক আর তার কোন শরিক নেই নেতিবাচক তো লাহ ই দুটোই দিক রয়েছে ধারণকারী জি নেতিবাচক সেনা তাকে কি স্পর্শ করে না সেনা তু মানে তন্দরা স্পর্শ করে না আমাদেরকে তন্দরা স্পর্শ করে তাই না দেখেন এখানে অনেকে ঝিমাচ্ছেন কিন্তু অনেকে ক্লান্ত নেয় এমনি বসে তারপরে ঝিমাচ্ছেন জি দুর্বলতা আমাদের আছে আল্লাহ দুর্বলতা মুক্ত যেই গুনগুলি মানুষের সৃষ্টির দুর্বলতা প্রকাশ করে সে সমস্ত গুণ থেকে দোষ থেকে আল্লাহ মুক্ত আল্লাহ যদি ঝিমাতেন তাহলে তো আল্লাহ দুর্বল আর যিনি দুর্বল তিনি উপাস মহাবুত সৃষ্টিকর্তা হইতেই পারেন না সেটা তারপর প্রশ্ন এবং নিদ্রাও তাকে স্পর্শ করে না নিদ্রাও তাকে তন্দরাও ধরে না আর নিদ্রাও ধরে না তন্দ্রা আর নিদ্রা সেনাতুন আর নৌমে পার্থক্য কি কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে যে এই লোকটি ঝিমাচ্ছে আর এই লোক ঘুমাচ্ছে পার্থক্য কি ডিফারেন্স দেখি আপনাদের বিবেক দিয়ে হ্যাঁ আর ঘুম এইভাবে সংজ্ঞায় ডেফিনেশনে এইভাবে ওলা মারা বলেনি ওলা বলছে তন্দ্রার সম্পর্ক চোখের সাথে হৃদয়ের সাথে নাই আর নিদ্রা নমের সম্পর্ক ঘুমের সম্পর্ক হচ্ছে কলবের সাথে ঝিমাইলেও সব দিশা পাই আমার কি হচ্ছে না হচ্ছে যে ঝিমাচ্ছে ও কিন্তু কানে আওয়াজ পৌঁছিয়েছে গেছে আর নিদ্রাশে শেষ জি তো নিদ্রা সম্পর্ক আর কলবের সাথে সম্পর্ক আর সেনা বা নোয়াস এর আরেকটি আরবি আছে না এগুলো চলবে না আল্লাহর ক্ষেত্রে তন্দরা চলবে না চলবে না আকাশ সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে কার আল্লাহ ইতিবাচক নেতিবাচক ইতিবাচক আমাদের নিজের বাড়িতে যা সেটিরও মালিক না বেতন কত টাকা তোমার মাকে বলছে পাঁচ হাজার টাকা পাঠিয়েছি দিল ঝগড়া লাগিয়ে আপনার সাথে হ্যাঁ পরের মাসে ভয় এখন পাঠাইতে পারছেন না এখন লুকিয়ে পাঠাইতে হবে ওদিকে কাজ হবে না বেতন আপনার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 সহজ ভাষায় সুপারিশ বুঝান তো দেখি সুপারিশ খুব সহজ ভাষা সুপারিশ অন্যের জন্য কার কাছে কোনো কিছু চাওয়া অন্যের জন্য নিজের জন্য না আপনি নিজের জন্য বলবেন না যে আমি সুপারিশ করছি আপনার কাছে তাই না।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 ক্ষেত্রে সুপারিশ দুনিয়ার ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রেও সুপারিশ আমরা করে থাকি বা করিয়ে থাকি ইত্যাদি রব আলীর কাছে পরকালে আখেরাতে বিচার দিবসে যে সুপারিশ হবে সেটা এদের হিসাবার ব্যবস্থা করো যেমন সাফাতে বৃহৎ সাফাতে রয়েছে রসলামের এর আজাবকে হালকা করো কল্যাণ কামনা কাছে আখেরাতের দোয়া অন্যের জন্য আখেরাতের দোয়া অন্যের জন্য দুয়া তো সেটাও দুয়া এই জন্য নবী কেন্লা ইসলাম সুপারিশ করার জন্য কি করবেন শেষ পড়ে যাবেন লুটিয়ে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 একের অন্যের জন্য কোন সাফাত হচ্ছে আর সাফাত করবেন নিশ্চিত কিন্তু আমাদের মধ্যে কে কার জন্য সাফাত করবে না করবে এটা নিশ্চিত না আম্বিয়ার রসুলগণের সাফাত যা নিশ্চিত এটা জানতে হবে পার্থক্য এটুকু কারণ এই পার্থক্য বেদায়ীরা করে না কারো সাফাতের প্রয়োজন হবে নাচতে পারবে না বলতে পারবেন কিন্তু নবীর গন সকলে সাফাহাত করবেন নিজ নিজ অম্মতের জন্য এবং মোমেন করবে এবং তাদের সাফাত গ্রহণ করা হবে সাফাত আল্লাহ সাফাত কর এই অপরাধীদের জন্য সাফাত করো যার তার জন্য তাহলে হবে না এব্রাহিম আলহিমের পিতা মুশ্রী মারা গেছে এই নয় যে ইব্রাহিম আলহিম আল্লাহ আমার বাপের জন্য সাফাত করেছে তাকে হবে। ইম হবে না মুশ্রিকের জন্য অনুমতি হবে না হ্যাঁ মমিনের জন্য হবে মহমিন মুসলিম তার ইসলামটিকে আছে বড় বড় অপরাধ হইতে পারে তাদের জন্য সাফাত হতে পারে কার জন্য কতটা হবে আল্লাহ ভালো জানে কথা আপনি ভাবেন না যে আমি চুরি ডাকাতি বেঈমানি করে যাব। আর আমি সুদ খেয়ে যাবো ঘুষ খেয়ে যাবো আরাম খেয়ে যাবো আর আমার সাফাত বসে সাফাতের কথা মহান আল্লাহ জানেন যা সৃষ্টি জগতের সামনে রয়েছে এবং পেছনে রয়েছে ইতিবাচক মানে নেতিবাচক এর মোল্লা আল্লাহর ব্যাপক জ্ঞান তাই না সামনে আপনারা জানেন যে পিছনে কি আছে গুরে না দেখলে বলতে পারবেন আমি বলতে পারবো পিছনে কি হচ্ছে না হচ্ছে পর্দার আড়ালে দেয়ালের কি হচ্ছে কোনো শক্তি বলতে পারবে না একমাত্র আল্লাহর বল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 কতটা জানতে পারবে যতটা আল্লাহ চাইবেন যার সম্পর্কে যেমন দিনের জ্ঞান দেখ আমরা সারা জীবন করান হাদিস পড়াশোনা করছি ঠিক কিনা ওই যে শুরু করেছে ছোট জীবন থেকে হ্যাঁ ইসলামিক শিক্ষা এখন পর্যন্ত পড়েই যাচ্ছে কতটা জানতে পেরেছি দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে হ্যাঁ ইমাস যতটা আল্লাহ চেয়েছেন যদি নিজের ক্ষমতা থাকতো সবাই বড় বড় আল্লাহ ইচ্ছা মতো যে আমি এত বড় আলেম এত পণ্ডিত চাই। আর শুধু দিনের আল্লাহ দুনিয়ার আল্লাহ দিয়েছেন একজন তাহলে আমি এতটা জানবো ক্ষমতা আছে হাজার হাজার আমরা কথা শুনছি তার মধ্যে করা কটা আমাদের স্মরণে মেমোরিতে রাখতে পারছি এটা আমাদের আয়ত্তে আছে ইল্লাশা যতটা আল্লাহ রাখছেন ততটাই থাকছে কিন্তু আপনার যে কতটা শতকরা পাঁচটা থাকবে না দুটো থাকবে না তিনটা কি একটা আপনারও হাতে নেই আমি এতটা রাখবো মিনিমাম এই ক্ষমতা নেই আপনার আছে যে ঘিরে রয়েছে আল্লাহর কুসি আল্লাহ রাবুল আলমিনের সত্তা সম্পর্কে আল্লাহর আরস সম্পর্কে আল্লাহর কুরসি সম্পর্কে মুসলিমদের আসলে সম্যক জ্ঞান নেই যার ফলে এই বিদাতে ধারণা যে আল্লাহ যদি দিক বলি তাহলে আল্লাহ তো কোন একটা জায়গায় সীমিত হয়ে যান তার মানে আল্লাহ যেন ছোট খাটো কোনো কিছু আর আল্লাহ জমিন আসমান মনে হচ্ছে আল্লাহ চাইতে বড় তাই না ঠিক না এটাই না বুঝাই না হলে কেন বলবি দিক বললাম তো এরকম হয়ে যাচ্ছে ওইরকম হয়ে যাচ্ছে যেমন আশাড়ি মাতরি তীর হয়েছে অথচ চিন্তা করুন আপনি আল্লাহ সাগর মহাসাগর এই সমস্ত কিছু আর আল্লাহ সব কিছু চাইতে বড় এই নয় যেমন আমার একটা স্টেজ আছে আর স্টেজে একটু জায়গা আছে একটা চেয়ার আছে ওই চেয়ারের মধ্যে মাত্র কয়েক ইঞ্চিতে আমরা বসে আছি এরকম কি তিনি হচ্ছেন আকবর আকবর মানে মহান আকবর মানে কি সব চাইতে বড় শাব্দ বড় সত্তার দিক থেকে বড় জাতের দিক থেকে গুণের দিক থেকে বড় বড় কথাটি দুই ক্ষেত্র হয় বড় কথাটি দুই ক্ষেত্রে হয় যেমন আপনি বলছেন আমি ওনার চাইতে বড় একটা হচ্ছে বয়সের দিক থেকে বড় আরেকটা হচ্ছে মান সম্মান মর্যাদার দিক দিয়ে বড় বয়সে বড় না কিন্তু মর্যাদার দিক থেকে বড় আল্লাহ রাবুল আলমিনীর ক্ষেত্রে একটা দিক না সব দিক সব দিক থেকে আল্লাহ বড় এই না যে শুধু আল্লাহ স্রষ্ট হওয়ার দিক থেকে বড় আল্লাহ শুধু তার গুণের দিক থেকে বড় না আল্লাহ গুণের দিক থেকে বড় জাতের দিক থেকে বড় সব দিক থেকে বড় আল্লাহ এটা হচ্ছে ইতিবাচক ও সিয়া আল্লাহ কুরসি সম্পর্কে আল্লাহ কুরসি আছে এটা হচ্ছে ইতিবাচক গুণ আকাশ এবং জমিনের রক্ষণাবেক্ষণ হেফাজত তাকে ক্লান্ত করেনা ঘন্টা ডিউটি করে আসলে হন না ক্লান্তি নেবুলা অল সুরাই মুখস্ত কফ এই আয়তের সমর্থক কোনো ক্রান্তি স্পর্শ করে না আল্লাহ বলছেন ইউক্রেসহ ইউক্রেসহ মানে ক্লান্ত করে দেওয়া ভারী করে দেওয়া হ্যাঁ ভারা হয়ে যাওয়া আলিউল আজিম তিনি সুউচ্চ এবং সুমহান ইতিবাচক মানে রব্বুল আলমিনের গুণ রয়েছে কিছু ইতিবাচক কিছু নেতিবাচক এই সুন্দর সুন্দর যে আল্লাহ রব গুণ রয়েছে যার ফলে এই সোরার ফজিল তো খুব বা এই আয়াতের ফজিল তো খুব বেশি রয়েছে তার সুরক্ষাকারী একজন ফেরেস্তা সারা রাত নিযুক্ত থাকবে শানুসবে তার ভোর হওয়া না। বড় কারি হাফেজ ছিলেন জিজ্ঞেস করলেন কাপ আছে বলো তুমি তো বড় কারি হাফেজ কোরআ কোন আয়াতি সবচেয়ে মহান কোন আয়াতী সবচেয়ে মহান কোরআনে কেরিমের তিনি আল্লাহ রসুল আলম আল্লাহ এবং তার রসুল সাল্লা সবচেয়ে কয়েকবার করে জিজ্ঞেস করতে থাকেন তিনি বলেন যে আল্লাহ এবং রসুল আল্লাহ ওয়াসুল আলাম বলেছেন সাহাবাই কিরমগন কিন্তু নবী সাল্লামের এনতেকালের পরে সালফগন তাবাইনা তাবাসেব তারা আল্লাহ ওয়াসুল বলতে আল্লাহ আলাম এই জন্য তফসির রেখিত দেখলে মিম তফসির করতে গিয়ে এমনকি জালালেন যে জালাল আমাদের দেশে কমি মাদাসা পড়ান আল্লাহ আলম আছে আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের মাঝে নন তিনি তখন আর আল্লাহ আর বলবেন আল্লাহ আলাম বলবেন আপনার যদি জিজ্ঞেস করে কোনো কথা আর আপনার জানা না থাকে অথবা সন্দেহ থাকি বলবেন আল্লাহ আলম আল্লাহ ভালো যান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 এটা মহান আয়াত কেন বলা হয়েছে লেমাসমিনে আর যেসব সমীচীন উচিত নয় উপযুক্ত নয় সেগুলি থেকে তাকে পবিত্র করা হয়েছে হাই কয়ুম এই দুটো আল্লাহর যে নাম আসমা হুসার মধ্য থেকে এই দুটোর নাম সম্পর্কে বলা হয়েছে ইসমা হাসান বলেছেন কেউ যদি বলে ইসমে আজম আল্লাহম সেটাও ঠিক হাদিস আজম এরকম বিভিন্ন না আল্লাহাবলি সম্পর্কে ইসমা আজমাই সবচেয়ে আল্লাহকে আল্লাহ বলে যত টাকা অন্য নাম দিয়ে এত টাকা হয় তো সবচেয়ে মহান নাম অনেকের মতো আল্লাহ ইসম আজম সম্পর্কে বিদ্যার্থীদের খুব ভ্রান্ত ধারণা আছে ইসম আজম মেলা কিছু তদবির করা যায়নি আজম পড়ে নিজেই নাকি আকাশে উড়ে যায় ইসমা আজম পড়ে সমুদ্রে যাই নামাজ বিচ্ছে নামাজ পড়ে সব এগুলি এই অনেক ইসলামিক কথা হ্যাঁ এগুলি রহমত ফরিয়াদি হ্যাঁ বলছেন বার বারবার করে তুমি জালাল পরে দোয়া করো তো আল্লাহর ইসমা আজমের ও সিলাই মাধ্যমে দোয়া করা এটা দোয়া কবুল হওয়ার আশা রয়েছে কিন্তু ইসমা আজম মানে মন্ত্রের মতো হিন্দুদের যেমন মন্ত্রের সব সম্পর্কে যেসব কথা শোনা যায় সেগুলি নাই মন্ত্রের কিতাব নয় আর আল্লাহর নাম এসব কোনো মন্ত্র নয় আর এসব কোনো এমন কিছু নয় যেগুলি অবস্তব সময় আমাদের শেষের দিকে যাচ্ছে এই আর আগে না এই আয়াতুল কোরসি সম্পর্কে দু চারটি কথা আরো উল্লেখ করি এই আয়াত থেকে যা দেখাতে চাইছেন সে তা হচ্ছে মহান আল্লাহ এই আয়াতুল কুরসিতে সব তার গুণাবলী বর্ণনা করেছেন আর যেগুলি এখানে একত্রিত হয়েছে তার ক্ষেত্রে সেটা কিছু নফি নেতিবাচক রয়েছে কিছু রয়েছে যেমন আল্লাহর গুণাবলী রয়েছে অস্বীকার করা হয়েছে এই বিষয়গুলি এতে রয়েছে এর মধ্যে আল্লাহ রব্বুল একটি গুণ আমরা শেষখানে পড়লাম আল আলী আল আলী মানে হচ্ছে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 এটার মানে বোঝায় না বুঝে আবার কোন আল্লাহ জাতের দিক থেকে কি সুচ্চ সুমহান মানে সবকিছুর আল্লাহ সর্বত্র আল্লাহ এখানে ওইখানে আছে তো ওপরে তো মেলা কিছু আছে আচ্ছা না নেই ওপরে ছাদ আছে হ্যাঁ তার উপরে আকাশ আছে মেঘমালা আছে তার নক্ষত্র আছে গ্রহ আছে ঠিক না। মেলা আকাশে পাখি উড়ছে আল্লাহ তার নিচে আছে না সত্যগত দিক ও তিনি সু উচ্চ বেকি মাত তার মানে হচ্ছে যে তিনি সমস্ত সৃষ্টির ওপরে আছেন তখন কথা ভাববেন না যে আমাদের ওপরে যেমন সাত আকাশ রয়েছে আরো বহু সৃষ্টি রয়েছে আল্লাহ রবুল আলমিনের আল্লা আলমিন আর কিছু রয়েছে বাংলা জাতের না তিনি আছেন কোথায় আল্লাহ আর সিস্তাওয়া আরসের সমুন্নত তিনি আল্লাহর আরসের ওপরে আল্লাহ রব্বুল আলমিন পাঁচ কথাটি কোরআনিক কয়েক জায়গায় রয়েছে এবং অলউল কাদার মর্যাদার দিক থেকে সু উচ্চ মর্যাদার দিকে সুচ্চ মানে সবগুলি তার রয়েছে যেমন আমরা বলে থাকি আরে উনি উনি উনি সবার উর্ধে মানে কি আমরা কখন আবার বোঝাই যে ক্ষমতার দিক থেকে পাওয়ারের দিক উনি সবার ঊর্ধ্ব এই অফিসে না উনি সবার ঊর্ধ্বে দিক থেকে বুঝাই আল্লাহর ক্ষেত্রে সর্বশক্তিমান তিনি আল মোতাজার ফিকুল্লাই সবকিছু নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ এমন নয় যে আল্লাহ রবিনের নিয়ন্ত্রণ কোথাও হারিয়ে ফেলেন কোথাও নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণের বাইরে না এই বিষয়গুলি যত আপনার জ্ঞান বাড়বে ইমান তত বাড়বে কিন্তু আপনার ইমান কেমন করে বাড়ায় এই কথাটা বুঝে আপনি অসুস্থ দুরারোগ্য রোগ কত চিকিৎসা করলাম কত টাকা পয়সায় ঢাললাম আর কত যে দৌড়াদ ছোটাছুরি করলাম কোথাও ভালো হচ্ছিনা মানুষ আল্লাহ ক্ষমতাকে ভুলে যায় আল্লাহ যে নিয়ন্ত্রণে সবকিছু আমার কাছে আপনার কাছে চিকিৎসা জগতে যারা চিকিৎসক তাদের জগতে এই রোগ ভালো হবে না যেমন অনেক রোগের ক্ষেত্রে যায় এটা হচ্ছে হ্যাঁ বংশ পরম্পরা রোগ এর কোনো চিকিৎসার নেই আমাদের কাছে বলে না বলে না কোন চিকিৎসার নেই এই রোগ ভালো হবে না এটা কোন রকম করে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে সব বলে কিন্তু ডাক্তাররা অনেক রোগ সম্পর্কে আপনার এই রোগ এই ছেলে ভালো হবে না যতটা পারেন এই আপনার বাপ ভালো হবে না এই ডাক্তারের কথা শুনলে কিন্তু আমরা নিরাশ হয়ে যাই কারণ আমাদের ইমান কমজোর তখন রব্বুল আলমিনের কুদরত্বের কথা मुखे बोलना चिकित्सा मेडिकल सैंसर नहीं आल्ला रबुल आलमीन नियंत्रण मजबूत कर देवे ना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 আমরা কিন্তু ওখানে গিয়ে একেবারে হেমত হারিয়ে ফেলি আর উপায় নাই কিছু আর বাসবো না নার শেষ। যেটুকু সেইটুকু অচল হয়ে গেছে কারণ মনোবল একবারে ধ্বংস হয়ে গেছে না সব কিছুই তার নিয়ন্ত্রণে সবকিছুই তার নিয়ন্ত্রণে আচ্ছা সম্ভব আর অসম্ভব আমাদের কাছে দুটো ভাষা আছে হ্যাঁ পসিবল আর ইম্পসিবল তাই না এটা আমাদের ক্ষেত্রে স্রষ্টার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অসম্ভব মেলা সম্ভব সামান্য কিছু জিনিস তাই না কিন্তু আল্লাহর ক্ষেত্রে এমন কিছু আছে যেটার নাম হচ্ছে ইম্পসিবল অসম্ভব হ্যাঁ তো এই যে বলি এই রোগ ভালো অসম্ভব আমার এই সমস্যার সমাধান অসম্ভব কেন বলেন এইসব কথা একজন মুসলিম তাহলে চিন্তা করেন তাই লিখসান আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নাই অসম্ভব নয় কিছু থেকে হেফাজতে থাকবেন রাতে যদি আয়াতুল কুরসি পড়েন এই হাদিসটি সহি বোখারি তুলেছে এই হাদিসটি সহি বখারি তুলেছে শহী হাদিস আবু রাজি আল্লাহ বর্ণিত সুতরাং এরকম আমল রাখবেন বলবেন না অভ্যাস করে নেন আলোচনা শেষ করছি ও সালিয়ান